আবু হুরেরাহ রাজিয়াল্লাহ তাল্লাহু বলেছেন যে আল্লাহ রসুল সাল্লাহ আলসালাম যখন রুকু হতে মাথা উঠাতেন তখন সামিয়া আল্লাহলিমান হামিদাহ বলতেন আর কতিপয় লোকের নাম উল্লেখ করে তাদের জন্য দোয়া করতেন দোয়ায় তিনি বলতেন হে আল্লাহ ওয়ালিদ ইবনু ওয়ালিদ সালামাহ ইবনু হিসাম আয়াস ইবনু আবু বারিয়া রাজি আল্লাহ তালাহু এবং অপর অপর দুর্বল মুসলিমদেরকে রক্ষা করুন হে আল্লাহ মুদার গোত্রের উপর আপনার পাকড়াও কঠোর করুন ইউসুফ সালামের যুগে যেমন খাদ্য সংকট ছিল তাদের জন্য তেমন খাদ্য সংকট সৃষ্টি করে দিন রাবি বলেন এ যুগে পূর্বাঞ্চলের অধিবাসী মুদার গোত্রের লোকেরা নবী সাল্লা সাল্লামের বিরোধী ছিল